বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন শুরুতেই আপনাদের আন্তরিক বারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ আল্লাহরবুল আলমীর কোরআন কি নিজের জন্য জেকের হিসেবে গ্রহণ করবে কোরআন এসে উত্তম জেকের তার কাছে আর কিছুই নেই এই সবচেয়ে সুন্দর গ্রহণ গ্রহণযোগ্য জেকের হচ্ছে আল্লাহ আল্লাহরাবুল আলমী যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের কে নিজের জন্য জেকের হিসেবে গ্রহণ করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেই ক্ষেত্রে আমরা রসুলুল্লাহ একটি হাদিস বলতেছিলাম যে হাদিসটি বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি আজি আল্লাহ তিনি বলেন এক ব্যক্তি তার কাছে আসলেন ফকাল আউসিনী তাকে বললেন আমাকে ওসিয়ত করো আমাকে উপদেশ দাও ফকাল তিনি বলেন রসুল্লা সাল্লা সাল্লাম যে আমাকে এমন একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করলে যে আমি রসুল্লাহ সাল্লা প্রশ্ন করেছিলাম উপদেশ দিচ্ছি আলিয় কাবিল জিহাদ তুমি জাহাদের গুরুত্ব দেবে তোমার উপর জাহাদকে অপরিহার্য মনে করে নেবে জাহাদ তোমার উপর বাধ্যতামূলক করে নেবে কারণ নাহুর রাহবানিয়ত ইসলাম জাহাদ হচ্ছে মূলত ইসলামের রহবান ইসলামের বৈরাজ্ঞতা বা ইসলাম এই জাহাজকে রাহাবানিয়ত হিসেবে গ্রহণ করেছে সুপ্রিয় দর্শক বা এখানে একটি কথা দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে রাহাবান ইয়তকে ইসলাম অনুমোদন দেয়নি একটি দারিফ হাদিসের মধ্যে এসেছে এভাবে লাহবানীতফির ইসলাম ইসলামের মধ্যে রাহাবানিয়তের স্থান নেই হাদিসের যদিও সাবদিক সনদের দিক থেকে দাফ রয়েছে দুর্বল রয়েছে কিন্তু হাদিসের মূল টেক্সট মূল বক্তব্যটুকু মূলত বিশুদ্ধ যেহেতু ইসলাম রাহাবানিয়তকে নিষেধ করেছে রহবান ইয়ে হিম আল্লাহ সুবানুয়ে তারা কোরআন একমির মধ্যে বলেছেন যে রাহবান ইয়কে বৈরাগ্যতাকে মানে একেবারে নিজেকে পৃথিবী থেকে বিমুখ হয়ে যাওয়া দুনিয়া বিমুখ হয়ে যাওয়ার বিষয়কে ইসলামের মধ্যে কখনো গ্রহণ করা হয়নি হয়নিহা তারা এটাকে আবিষ্কার করেছে তারা এটাকে নিজেরা তৈরি করেছে আল্লাহ তারা বলছেন ওমা ওমায় যে আমরা তাদের উপর এটাকে ফরজ করিনি তাদের উপর এটা বাধ্যতামূলক করিনি এটি খ্রিস্টানদের সম্পর্কে বলা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় তারা নিজেদের উপর রাহবান ইয়াদকে বৈরাগ্যবাদকে নিজেরা এমন ভাবে বাধ্যতামূলক করে নিয়েছে যে খ্রিস্টান দেখবেন তারা বিবাহ করবে না তারা দুনিয়ার বিভিন্ন ধরনের জিনিস থেকে নিজে থেকে তারা একেবারেই নিজেদের উপর কঠিন করে নিয়েছে এই কাঠিন্য নিজেদের উপর যে আরোপ করেছে এই আরো টুকু আল্লাহর আরোপ করা হয়নি বরং তারা নিজেদের উপর নিজেরা আবিষ্কার করেছে তাই এখানে যে রাহবানিয়াতের কথা বলা হচ্ছে যেটি হচ্ছে ইসলামের রাহবানিয়াতে এই রাহবানিয়ত হচ্ছে আল্লাহ মুখিতা এই হচ্ছে আল্লাহরাবুল আলমিনের দিকে একজন ব্যক্তি যেই ইচ্ছা রয়েছে আল্লাহর রবুল আলমিনের আনুগত্যের প্রতি আল্লাহ রবুল আলমিনের বাদ্যের প্রতি আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টির প্রতি সেটাকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে রাহবানিয়ত এবং এটাই হচ্ছে মূলত জিহাদের মধ্যে মূল বিষয় কারণ একজন ব্যক্তি যখন জিহাদ করবে জিহাদ ফি সাবিল্লা অংশগ্রহণ করবে তখন সে তার সম্পদ তার জীবন এবং সব কিছু নিয়েই আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য বেরিয়ে যাবে এটাই হচ্ছে মূলত আল্লাহ রবুল আলমীর প্রতি নিজেকে সর্বোচ্চ আল্লাহ রব্বুল আলমীর প্রতি নিজেকে মনোনিবেশ করা এটি হচ্ছে ইসলাম রাহবানিয়তুল ইসলাম এরপর বলেছে কারণ এই কোরআন হচ্ছে তোমার জন্য আসমানের মধ্যে তোমার প্রাণ রোহ এর মাধ্যমে তোমার মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে আসমানের মধ্যে এবং পৃথিবীতে তোমার স্মরণকে নিয়মিত করার জন্য তোমার স্মরণকে স্থায়ী করে দেওয়ার জন্য এই কোরআন তেল হচ্ছে তোমার জন্য উপকারী কোরআন তেল আওয়াতের মাধ্যমে তুমি পৃথিবীতেও তোমার স্মরণকে সত্যিকারভাবে স্টাবলিশ করতে পারবে প্রতিষ্ঠা করতে পারবে ইমাম মাহমুদ রহমান রহমতুল্লাহ তিনি তার মোস্তানি মধ্যে করেছেন হাদিস নম্বরে এগারো হাদিসটি হাফেজ হাইসামি উল্লেখ করেছেন রিজাল হুসে কাত এই হাদিসের সমস্ত বন্যাকারী একেবারেই নির্ভরযোগ্য এবং হাদিসটাকে শেখ আহমদ শাকির রহমতুল্লাহি তাহকিকুল মসনাদ হাসান বলেছেন শেখ এই যুগের গবেষক এবং মহাদ্দিস শেখ সোহাইব আর নাউ তিনিও এই হাদিসটাকে হাসান এবং গ্রহণযোগ্য বলেছেন এই মর্মে আমরা বুঝতে পেরেছি যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এই থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন তিনি গ্রহণ করবেন তাহলে কুরআ করিমকে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে কোরআনকে তিনি তেলাওয়াত করবেন এবং এটাকে জিকির হিসেবে গ্রহণ করবেন মাধ্যমে উল্লাহ জানিয়েছেন তাই কোরআন আমরা তেলাবাত করি যে কোরআন তেলাওয়াতির কোরআন তেলাবাতের ব্যাপারে তাদের ধারণা হচ্ছে কোরআন তেলাওয়াতটা একটা ভিন্ন ঠিক আছে কিন্তু তেলাওয়াতকে আমরা জিকির মনে করি না আমরা অনেকে জিকির মনে করে তাকে সুনির্দিষ্ট কিছু কাজ অবশ্যই সে বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তারা সামনে আলোচনায় আপনাদের সাথে আমরা শেয়ার করবো আমরা জিকির এর বিষয়ে আমাদের যে মিসকনসেপ্ট রয়েছে একটা বিভ্রান্ত ধারণা রয়েছে সেই ধারণা প্রমোধন করার জন্য কিছু কথা আমরা সেখানে আলোচনা করব কোরআনিকেরই মূলত জিকির এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের স্মরণ করা হয় থাকে এর মাধ্যমে আল্লাহর কালামের তেলাবাত করা হয়ে থাকে এর মাধ্যমে একজন দাক্ষের ব্যক্তি যিনি আল্লাহ রাবুল্লা আলমিনের জিকির করেন তিনি সব দিক মাধ্যমে লাভ করতে পারেন শুধুমাত্র জিকিরের মাধ্যমে সুনির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন হয়ে থাকে আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা অথবা আল্লাহ রাবুল্লামের স্তুতি অথবা আল্লাহ রাবুল্লামের পবিত্রতা অথবা আল্লাহ রব্ল আলমিনের মর্যাদার বর্ণনা কিন্তু কোরআন করিমের মাধ্যমে আল্লাহর কালাম যখন তেলাবাত করবে সেখানে মর্যাদা থাকবে প্রশংসা থাকবে পাশাপাশি আল্লাহ রব্লুল আলমীর বিধানগুলো সত্যিকারভাবে উপলব্ধি করার সুযোগটুকু থেকে যাবে একজন বান্দা কোরআন তেলাবাতের মাধ্যমে এই অতিরিক্ত বর্ণাটুকু লাভ করতে সক্ষম হয়ে থাকে সুপ্রিয় দর্শক এরপরে আমরা যে পয়েন্টটি আলোচনা করবো সেটি হচ্ছে যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনের প্রত্যেকটি অক্ষর বর্ণ তেলাওয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে ফজিলত রয়েছে দশ দশ নেকি রয়েছে সেভাবেই তিনি উপলব্ধি করবেন এবং সেভাবেই গ্রহণ করবেন মানে এভাবে গুরুত্ব আরোপ করবেন কোরআন তেলা ওয়াদকে যে কোরআনের প্রত্যেকটি অক্ষর যদি কোনো ব্যক্তি ওয়াদ করে তার জন্য দশটি দশটি করে রয়েছে যেটি রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন আমরা দেখি আদিশটি বর্ণনা করেছেন আব্দুল্লাহবা সুদ্রদিয়াল্লাহ তালু রসুল্লাহ সাল্লা ইসলাম অত্যন্ত কাছে স্বাভাবিক আবদুল্লাহব সূদ্রদিয়্লাহ তালনু বর্ণা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লামের সাদ করেছেন যে আল্লাহর থেকে একটি অক্ষর একটি বর্ণ একটি লেটার যদি কোনো ব্যক্তি আল্লাহর থেকে পড়ে ফালাহু বি সে এর জন্য একটি নেকি পাবে তার জন্য একটি নেয়ালিহা আর প্রত্যেকটি হাসানাকে প্রত্যেকটি নেবুল দশ গুণ বৃদ্ধি করে দেবেন অর্থাৎ একটি তেলাওয়াত করলে সে দশটি নেকে পাবে এই জন্য আব্দুল মসুদ আদি আল্লাহ অন্য একটি মধ্যে রয়েছে তার জন্য দশটি নেকি রয়েছে তাহলে মূল কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর তেলাবাদ করে একটি বন্য কোরআনকে আমি তেলাবাদ করে তাহলে সে দশটি নেকি পাবে এরপর আবদুল্লাহ রাজ আল্লাহ বলেন আমি কথা বলছি না যে আলি মিম পুরাটাই একটা হরফ আমি কথা বলছি না মিম একটা নাটাই একটি হারফলি ফুল হারফুন হারফুন হারফুন বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ নিম একটা হরফ তাই কোন ব্যক্তি যদি মিম তেলাবাত করে তাহলে তিনি দশ দশ করে ত্রিশটি নেকি লাভ করবেন এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে কোরআনে করিমের তেলাওয়াতের ফসিরত রয়েছে গুরুত্ব অত্যন্ত বেশি এবং কোরআনে করিমের কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে থাকে তাহলে সে ব্যক্তি কোরআনের প্রত্যেকটি অক্ষরে সে ব্যক্তি দশটি দশটি করে নেকি লাভ করতে পারবে এটা রসুল্লাহ সাল্লা উলী সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়েছেন হাদিসটি বর্ণনা করে শ্রীমন্ত্রী মিজির রহমতুল্লাহ রাই সুনানের মধ্যে হাদিস নম্বর হচ্ছে ২১৯ উনিশ মোসল আহমেদের মধ্যে হাদিসটি এসেছে এবং হাদিসের এল্যাসটি মূলত আমরা সুনান তিরমিজি থেকে নিয়েছি এবং এই হাদিসটাকে শেখ নাসুদ্দিন আলী রহমতুল্লাহ শহী বলেছেন আহমদ শাকির রহমতুল্লাহ আই তিকুল মুসলাদের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম এই শহী হাদিসের আলোকে যে কোনো একজন ব্যক্তি যখন কোরআন তিলাবাত করবে কোরআনে প্রত্যেকটি অক্ষর অক্ষরে সে নাকি করবে এখানে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে দিতে চাই সেটি হচ্ছে এই এখানে আর সন্দেহের কোনো অবকাশ নেই যে কোনো ব্যক্তি যদি বলে যে না কোরআন তেলাওয়াত করলে সব পাওয়া যাবে না যদি কোরআন না বুঝা হয় তাকে কোরআন না বুঝে যদি কেউ তেলাওয়াত করে তার জন্য সব নেই এই বক্তব্যটুকু সহি নয় কারণ এখানে রাসুল্লাহ সাল্লামে স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকটি অক্ষরের কথা যে কোনো ব্যক্তি যদি একটি অক্ষর তেলাওয়াত করে তাহলে তার জন্য দশটি নাকি রয়েছে তাই আমরা কোরআন তেলাওয়াতের এই গুরুত্ব সত্যিকারভাবে উপলব্ধি করব এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াতের এই গুরুত্ব উপলব্ধি করে তিনি কোরআনকে নিয়মিত তেলাওয়াত করবেন এবং তিনি বুঝতে পারবেন যে কোরআন তেলাওয়াতের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ সুবাহ তারা বান্দার জন্য নেকি নির্ধারণ করে রেখেছেন তাই বান্দা সেই নেকি লাভ করার জন্য চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখানে আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন রয়েছে সেই বিষয়টি হচ্ছে এই এখানে কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে এর অর্থ এই নয় যে কোনো ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআনের একেবারেই তেলাওয়াতের মধ্যে কোন ধরনের যেভাবে তেলাওয়াত করার কথা ছিল সেভাবে তেলাওয়াত না করে। নিজের ইচ্ছা মতো কোরআন তেলাবাদ করবে শুদ্ধ হলো কি হলো না তেলাওয়াতটা তার তিল অনুযায়ী হলো কি হলো না তার ইজবিদ অনুযায়ী হলো কি হলো না সেদিকে বৃক্ষেপ না করেই তেলাবাদ করবে না এখানে মূলত কোরআন তেলাওয়াতের বিষয়টি কোরআন যেভাবে তেলাবাত করতে বলা হয়েছে ঠিক সেভাবেই আমাদেরকে তেলাওয়াত করতে হবে সেই তেলাওয়াতটুকু হবে কোরআন তেলাওয়াত আমরা যাতে তার সাথে তাকা নীয়ের সাথে হাসানু সাথে উত্তম আওয়াজের সাথে সুন্দর আওয়াজের সাথে আমরা কোরআন তিলাবাত করতে পারি সেভাবেই আমাদেরকে কোরআন তেলাবাত করতে হবে এই জন্যই একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন তেলাওয়াত তিনি সত্যিকারভাবে শিখে নেবেন যাতে করে তিনি কোরআনকে তালাবাত করতে পারেন এই ফজিলত লাভ করার জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াতের এই বিষয়টিকে এভাবে উপলব্ধি করবেন যেহেতু কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ সুবাহনু তালা পৃথিবীতে আল্লাহ রাবুলি রাহাল এবং তার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তাই একজন কোরআন তিলাবাতকারী ব্যক্তি তিনি এই পৃথিবীতে সেভাবেই কোরআন তিলাওয়াতকে গুরুত্ব আরোপ করবেন কোরআনতেলাওয়াত করবেন মালিক রি আল্লাহিত রসুল্লাহ করেন তিনি বলেন ইনআল্লাহ যা আল্লাহ রবুল আল আমিনের কিছু আহাল আছে কিছু পরিবার পরিজনের মতো সদস্য রয়েছে পরিবার পরিজনের মতো একেবারে নিকটতম ব্যক্তি যাদের প্রতি আল্লাহ মানবতাল সন্তুষ্টি রয়ে গিয়েছে এই ধরনের কিছু আহাল মানুষের মধ্যে থেকে রয়েছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আল আমিনের আহালইয়া রসুলাল্লাহ সাহাবিরা যখন শুনতে পেলেন যে আল্লাহ তারও আহাল রয়েছে আল্লাহ রবুল পরিবার পরিজনের মতো রয়েছে এই পৃথিবীর যারা আল্লাহ রবুল আলমিনের আহাল হিসেবে আল্লাহ পরিবারের সদস্যের মতো এরা কারা তখন সাহাবিরা প্রশ্ন করলেন কালু ইয়ার্লা হুম এরা কারা কাল অসুরুল্লাহ বলেন হুম আহল কোরআন তারা হচ্ছে কোরআনের আহাল যারা কোরআন তিলাওয়াজ করে থাকে কোরআনের সাথে নিজেদেরকে সম্পর্কিত করে থাকে এরা হচ্ছে আহল কোরআন কোরআনের আহাল আহ আল্লাহ এবং আল্লাহ আলাই তার সুনানের মধ্যে আদেশটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুই হাজার আহমদের মধ্যে হাদিসটি এসেছে হাদিস নম্বর তেরো এবং তারি তার সুনানের মধ্যে আদিশটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিন হাজার এবং হাদিসটিকে আহরুল তাহকি মাহকিক মাহাদিস কেরাম মহাদেশকে সহি বলেছেন এর মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ হবুল আলমীর একদুল আহাল যারা এই পৃথিবীতে বিচরণ করছেন তাদের মর্যাদা আল্লাহ হবুল কাছে অনেক বেশি তারা হচ্ছে আহরুল কোরআন এর অনুসারী সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের সময় হলো বিরতির এখন বিরতিতে যাব ইনশাল্লাহ তালা বিরতির পর আবার ফিরে আসছি আলোচনায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝড়ে লন্ড ভণ্ডালের সুন্না পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তা আমার জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিতের প্রচার কালিমার আবেদন কাল রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলা আবু উমামা বাহেল বর্ণিত রসুল সাল্লাম বলতেন তোমরা কোরআন তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরআন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 জানুন কত কার্যকরী ভাবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা বিরতির পর ফিরে এলাম আবার আলোচনায় আমরা বিরতির আগে আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি ওর আন এমন ভাবে তিলাওয়াত করবেন কোরআনের সাথে নিজেকে এমনভাবে সম্পৃক্ত করবেন যে পৃথিবী থেকেই তিনি আল্লাহ রাবুলের আহল আল্লাহরাবুলের পরিবার পরিজনের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবেন এমনটি সত্যিকার ওই ব্যক্তিই করতে পারে যিনি কোরআনের সাথে নিজেকে নিবিড়ভাবে অত্যন্ত গনিষ্ঠভাবে কোরআনের সাথে নিজেকে সম্পর্কিত করতে পারে তাই আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনের সাথে নিজেকে অত্যন্ত কাছে সম্পর্কিত করে নেবে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেবে কোরআন শিক্ষা দেয়া এবং কোরআন শিক্ষা নেয়া দুটিকেই তিনি শ্রেষ্ঠত্বের পরিচয় হিসেবে গ্রহণ করবেন এটি ক্ষুদ্র কাজ নগণ্য কাজ তুচ্ছ কাজ হিসেবে গ্রহণ করবেন না বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনে শিক্ষা দেয়া এবং কোরআনে শিক্ষা নেয়াকে অত্যন্ত বুজুর্গ মহান কাজ গুরুত্বপূর্ণ কাজ এবং শ্রেষ্ঠ কাজ হিসেবে তিনি গ্রহণ করবেন এটি রাসুলুল্লাহ সাল্লাউ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন হাদিসটি বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাউ ইসলামের ঘনিষ্ঠ সাহাবিক তৃতীয় খলিফা ওসমানি রাফায় রতি আল্লাহ তালু তিনি বলেন রসুল্লা সাল্লা সাদ করেছেন সেই ব্যক্তি তোমাদের মধ্যে শিক্ষা দিল তাই আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন শিক্ষার বিষয়টি গুরুত্ব দেবে এবং কোরআন শিক্ষা নেয়া এবং শিক্ষা দেয়া দুটাকেই সে গুরুত্ব দেবে হাদিস টিমা বখারি রহমতুল্লাহ তার সহিত মন্না করেছেন হাদিস নম্বর হচ্ছে চার সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখান থেকে আমরা যে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শমস্ত ব্যক্তি কোরআনের তালিম কোরআন শিক্ষাকে যাতে করে এই পৃথিবীতে মানুষের কাছে পৌঁছানো যায় যাতে করে তার পরিবেশ সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআন শিক্ষাকে ব্যাপকভাবে প্রসার করা যায় সেই জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এখন আমরা দেখি যে কোরআনের শিক্ষা আমাদের মধ্যে নেই আমরা এক সময় কোরআন শিক্ষা আমাদের মাদাসাগুলোতে ফোরকানি মাদাসাগুলিতে হতো বিশেষ করে সকালবেলায় ছোটো ছোটো বাচ্চারা দেখা যেত যে কথাথিপ যেগুলো আছে যে সমস্ত ফোরকানি মাদাসাগুলো আছে বক্তব্য যেগুলো আছে এই বক্তব্যগুলোতে ছোটোবেলায় কোরআন শেখার জন্য তারা চলে যেত কিন্তু আমাদের লাইফস্টাইল যখন চেঞ্জ হয়ে গেছে আমাদের জীবনের ধারা যখন চেঞ্জ হয়ে গেছে জীবনের ধারা এমন এক পর্যায়ে চলে গেছে। এখন আমরা বিভিন্ন উন্নত শিক্ষার জন্য আমাদের ছেলেদেরকে কেউ আদর্শ প্রতিষ্ঠানে দিচ্ছি কেউ ক্যারিয়ারে দিচ্ছি কেউ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোতে দিচ্ছি যে প্রতিষ্ঠানগুলোতে ক্লাসগুলো সকালে নিয়ে আসা হয়েছে ফলে এখন ছোটোবেলায় যেভাবে একজন বাচ্চা একজন শিশু কোরআন মাদ্রাসায় গিয়ে শিক্ষা করা যে সুযোগটুকু ছিল সেই সুযোগটুকু হারিয়ে যাচ্ছে ফলে কোরআনের সাথে আগে আমরা যেভাবে সম্পর্কিত হতে পারতাম যেভাবে কোরআন শিখতে পারতাম কোরআন শিক্ষাকে যেভাবে সমাজের মধ্যে গুরুত্ব আরোপ করা হতো গুরুত্ব দেওয়া হতো সেই বিষয়গুলো এখন আর নেই এই এখন সমাজের যারা সত্যিকার ইসলামের জন্য চিন্তা করে থাকেন ইসলামকে প্রচার প্রসারে দায়িত্ব যারা গ্রহণ করেছেন ইসলাম নিয়ে যারা থট থিঙ্কিং এই সমস্ত কাজ করে থাকেন তাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে অপরিহার্য হয়ে গিয়েছে তারা কোরআন শিক্ষার বিষয়টি কোরআন শিক্ষাদানের বিষয়টি তারা কিভাবে বিবেচনা করে এই মুসলিম উম্মাকে তাদের জীবনের শুরুতেই যাতে তারা কোরআনকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই সুযোগটু করার জন্য তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে আর এই জন্য কোরআন শিক্ষাদান পদ্ধতির জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যাতে আমরা বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি এবং কোরআনকে আমরা শিক্ষা দিতে পারি আমাদের সন্তানদেরকে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হলে কোরআনের শিক্ষা দেওয়া এবং গুরুত্বপূর্ণ মনে করতে হবে এটি মর্যাদার বিষয় মনে করতে হবে এবং কোরআনের শিক্ষাটি হচ্ছে তোমাদের মধ্যে সেই উত্তম সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা গ্রহণ করে থাকে এবং কোরআন শিক্ষা দিয়ে থাকে এটা বুঝতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই আমরা দেখি আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য ম্যাথমেটিক্স শিক্ষা দেওয়ার জন্য সায়েন্স শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক রাখি শিক্ষকদেরকে আমরা নিয়মিত টাকা দিই এবং ভালো মানের বড়ো টাকা দিয়ে তাদেরকে আমরা সন্তানদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য পার্থিব জাগতিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো শিক্ষা দেওয়ার সন্তানদেরকে টিচার দিয়ে টিচারকে অনেক বড় অঙ্কের টাকা দিয়ে আমরা সে ব্যবস্থা করে থাকি কিন্তু কত সংখ্যক যারা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা চালান এবং শিক্ষক রেখে টাকা দিয়ে তারপরে তাকে কোরআন শিক্ষা দেন ব্যাপারটি আমরা যদি প্রশ্ন করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করলেই আমাদের কাছে স্পষ্ট হবে আমরা আসলে কোরআন শিক্ষাকে সত্যিকার অর্থেকেই সেই গুরুত্ব দিচ্ছি কিনা বরং অনেক সময় দেখা যায় কোরআন শিক্ষকের বেতন হচ্ছে দুইশো টাকা আর যিনি ইংলিশ টিচার তার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা কোরআনকে আমরা এভাবেই মর্যাদা দিয়েছি কোরআন শিক্ষাকে শিক্ষা দানকে কোরআনের শিক্ষা নেয়াকে আমরা এভাবেই মূল্যায়ন করেছি আমরা রসুল্লাহাম এই হাদিসটাকে ভাবে উপলব্ধি করতে পারিনি যে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন খাই আল্ল্যা ও আল্লামা তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম সে ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা দিয়ে থাকে আমরা আসলে সেভাবে কোরআন শিক্ষার বিষয়টিকে উপলব্ধি করতে পারিনি আমরা সেভাবে গুরুত্ব আরোপ করতে পারিনি ফলে আমাদের মূলত কোরআন শিক্ষাদান করার বিষয়টি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র একটা রুটিন বিষয় শুধুমাত্র একটা গতানুগতিক বিষয় বা ট্রেডিশনাল বিষয় আমরা মনে করে থাকি যে যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে যেহেতু এই সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করেছে আমি মুসলমান তাই এই সন্তানকে কিছু কোরআনের বিষয় শিক্ষা দেওয়া দরকার একেবারে হলে হোক না হলে নাই মোটামুটি একজন টিচার রেখে দুইশো টাকা দিয়ে কোরআন শেখার একটা চেষ্টা করি গুরুত্ব আরোপ করি না যেভাবে গুরুত্ব দিয়ে কোরআন শেখানোর দরকার আছে সেভাবে আমরা গুরুত্ব দিই না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমি অত্যন্ত বিনয়ের সাথে আরোজ করবো অনুরোধ করব একজন আদর্শ মুসলিম ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ইহাদিসকে এভাবে গুরুত্ব আরোপ করবেন না বরং তিনি কোরআন শিক্ষার বিষয়টিকে শ্রেষ্ঠ কাজ হিসেবে গ্রহণ করবেন যেহেতু রসুল্লাহ সাল্লা আসলাম বলেছেন কোরআন শিক্ষা করা শিক্ষা দেওয়া দুটি শ্রেষ্ঠ কাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ তাই এই শ্রেষ্ঠ কাজকে শ্রেষ্ঠত্বের সাথে গুরুত্ব দিয়ে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন সেখানে রকম মানে সেটাকে সম্পন্ন করার যে চেষ্টা রয়েছে সেই চেষ্টাটুকু তিনি করবেন না বরং তিনি চেষ্টা করবেন যাতে করে একজন সন্তান সত্যিকারভাবে আল্লাহাম কিতাব শিখে সে তার জীবনকে পরিবর্তন করতে পারে তার আমলকে পরিবর্তন করতে পারে তার আকিদাকে পরিবর্তন করতে পারে এবং আল্লাহর কিতাব অনুযায়ী নিজের জীবনকে তৈরি করতে পারে এই জন্য সে কোরআন শিক্ষা দেবে সন্তানদেরকে এক্ষেত্রে দ্বিতীয় যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন শিক্ষার জন্য প্রচেষ্টা চালাবেন একটি প্রতিষ্ঠান করে দেয়া অথবা একজন শিক্ষক নিয়োগ দেয়া একজন শিক্ষকের বেতন দেয়া কোরআন শিক্ষার ক্ষেত্রে লোকদেরকে উদ্বুদ্ধ করা কোরআন শেখানোর জন্য মানুষদেরকে মানে আহ্বান করা ইত্যাদি যে যেভাবে করা যায় যার যেভাবে সম্ভব যার যেভাবে মানে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা নেওয়ার জন্য কোরআন অনুযায়ী মানুষদেরকে তৈরি করার জন্য এই প্রচেষ্টাটুকু আমাদের করতে হবে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি তাই কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকতে হবে আদর্শ মুসলিম ব্যক্তির ভূমিকা থাকবে তিনি কোরআন শিক্ষার ক্ষেত্রে নিজের ভূমিকাটুকু সেভাবে তিনি তৈরি করবেন যে আমি কোরআন নিজে শিক্ষা দিতে পারলাম না সময়ের কারণে কিন্তু কোরআন শিখানোর জন্য আমি একটা ব্যবস্থা করে দেব মসজিদে ব্যবস্থা করে দিলাম একটা হালাকার তো আলিমুল কোরআন শিক্ষার জন্য একটা হালাকা চালু করলাম কোরআন শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান করে দিলাম কোরআন শিক্ষার জন্য একটা ফ্রাইডে স্কুল অথবা ডে স্কুল করে দিলাম যার মাধ্যমে আমি লোকদেরকে কোরআন শিক্ষা দেওয়ার একটা সুযোগ করে দিলাম এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবে যেহেতু তিনি রসুল্লাহ সাল্লাহাদিসটি যে হাদিসটি শৈবখারী এর মধ্যে এসেছে ওসমানফিয়ার আদি আল্লাহ তালু থেকে সেই হাদিসটিকে তিনি সত্যিকারভাবে উপলব্ধি করতে পেরেছেন এখন এই কাজটুকু যদি মুসলিম ব্যক্তি না করেন তাহলে তিনি অর্থে রসুল্লাহ সাল্লাহ হাদিসকে মূল্যায়ন করলেন আজকে আমরা দেখা যায় মুসলমানদের মধ্যে কোরআন শিক্ষার বিষয়টি একেবারেই একেবারেই মুসলমানদের মধ্যে সেটি উপেক্ষিত মনে হয় যেন কোরআন শিক্ষার কোনো গুরুত্বই নেই যে গুরুত্ব রসুল্লাহ সাল্লাহসালাম আমাদের জীবনে দিয়েছিলেন আমাদেরকে কোরআন শিখার জন্য যেভাবে গুরুত্ব দিতে বলেছেন এটি একেবারেই যেন মনে হয় আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আমরা কোরআন শিক্ষাটা সম্ভব হলে করব। এটা এডিশনাল সাবজেক্টের মতো করে নিয়েছে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা যাদিস থেকে আরেকটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটি হলো এই কোরআন শিক্ষা দেয়া এবং শিক্ষা দেয়া দুইটিকেই মূলত অত্যন্ত মূল্যবান এবাদত হিসেবে রাসুল্লাহম আখ্যায়িত করেছেন এবং এটি এবাদত এবং আল্লাহ রাবুল্লা আলমীর পক্ষ থেকে ফরজ একটি দায়িত্ব তাই আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারলেন না কোরআন শিখানোর জন্য পথ খুলে দিলেন না আপনি আপনার সন্তানের যেই ফরজ দায়িত্ব আপনার উপর রয়েছে ফরজ হক রয়েছে সেই হকটুকু আপনি আদায় করলেন আপনি তাকে সায়েন্স শিক্ষা দিলেন আপনি তাকে ম্যাথমেটিক্স শিক্ষা দিলেন আপনি তাকে জিওগ্রাফি শিক্ষা দিলেন আপনি তাকে জ্যামিতি শিক্ষা দিলেন হাজার রকমের জ্ঞান আপনি তাকে দিলেন কিন্তু আপনি তাকে আল্লাহর্বালের কিতাব শিক্ষা দিলেন না তাহলে আল্লাহরাহ্মীর পক্ষ থেকে আপনার উপর অপরিহার্য যে দায়িত্ব সে দায়িত্বটুকু আপনি লঙ্ঘন করলেন সে দায়িত্বটুকু আপনি পালন করলেন না সুপ্রিয় ভাই বোনেরা এই জন্য রসুল উল্লাহ আসলাম এই হাদিসটাকে আমরা একটু গুরুত্ব দেই গুরুত্ব দিই আমরা কোরআন শেখার ক্ষেত্রে শিক্ষা দানের ক্ষেত্রে আমরা নিজেরাও গুরুত্ব দিই এবং আমাদের সন্তানদেরকে যাতে আমরা কোরআন শিক্ষা দিতে পারি সেই প্রচেষ্টাটুকু আমরা চালাই আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আজকে আর আমাদের হাতে সময় নেই আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে ইনশা আল্লাহ তালা আগামী পর্বে বিষয়টি নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় শেষ করছি ওয়েরো দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালামু আলাইকুম ওরমতুল্লাহিখ্যাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ هاشিম মাদানি আর আপনারা দেখছেন 20 টিভি বাংলা Saturday's provide In